আবু হরাই রদেলাহ আলাহু বলেন যে নাবি সাল্লি সাল্লাম হতে বর্ণিত তোমরা কারোর প্রতি খারাপ ধারণা পোষণ করো কেননা খারাপ ধারণা সবচেয়ে বড় মিথ্যা একে অপরের দোষ ত্রুটি খুঁজিও না একে অন্যের ব্যাপারে মন্দ কথায় কান দিও না এবং একে অপরের প্রতি শত্রুতা পোষণ করো বরং ভাই ভাই হয়ে যাও